আরেকটা ছিল খুবই দ্রুত পোকামাকড় প্রয়োজন হতো ওর আকার দেখে অন্যান্য ব্যাংরা ওকে রীতিমতো ভয় পেত কিন্তু ম্যাক্সে সেটা খুব ভালো লাগতো ও নিজের শরীর নিয়ে গর্ব করত। আর মাঝে মধ্যে ছোট ব্যাঙগুলোকে নিয়ে মজা করত। আমার এরকম দক্ষতা দরকার নেই আমার থেকে বড় তো আর কেউ নেই এখানে তোমার শক্তি মনে হয় যে শক্তিশালী আর কেউ নেই কি করে বলি বলে তো আমরা তো ওর থেকে বড় কাউকে দেখিনি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 না, আমি ওখানে যেতে চাই না উনি যদি তোমাকে কিছু বলে তাহলে আমরা বাবাকে বলবো ওনার সঙ্গে কথা বলতে তাহলে আর তুমি বকা খাবে না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 বাড়ি ফেরার জন্য পাথরের উপরে উঠে পড়ে তাদের তাড়াহুড়োতে ছোট লাল ব্যাংটা পা ফসকে পুকুরে পড়ে যায় তোমাকে খেয়ে ফেলবে এখানে এত গন্ডগোল কিসের হ্যাঁ তোমরা সবাই কারা তোমাদের তো এখানে আগে কখনো দেখিনি। দয়া দেখেনি বিশাল আমায় না? কি বলছো তোমাকে খাবো আমি হঠাৎ তোমাকে খেতে যাব কেন আমি তো এখানে শুধু জল খেতে এসেছি चेहरा तुम मान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 সময় হয়ে গেছিল সবাই তাড়াতাড়ি বাড়ি চলো বাবাকে অনেক কিছু বলার আছে সব কটা বাচ্চা সোজা ম্যাক্স এর কাছে গিয়ে পুরো গল্পটার বর্ণনা দেয়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 আর এও বলেছে যে তুমি কখনই ওর মতো বিশাল হতে পারবে না যত বাজে কথা কি করে আমার থেকেও বিশাল বড় কেউ হতে পারে ও তোমাদের বোকা বানিয়েছে নিজের মিথ থেকে প্রমাণ করার জন্যে ও তোমাদের বড় বড় কথা বলেছে ও একটা মিথ্যেবাদী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 তুমি নিজেকে আঘাত করছো বলো বড় ছিল না বাবা আরো বড় ব্যাংটা ঠিকই বলেছিল ম্যাক্স নিজেকে কষ্ট দিচ্ছিল ওর পেটটা বেঁকে গিয়েছিল চোখ দুটো বেরিয়ে আসছিল আর ফোলাানোর কারণে ওর পেটে লাগছিল কিন্তু ও থামছিল না ওকে প্রমাণ করতেই হতো যে ও সকলের থেকে বড় একটা বড় শ্বাস নিয়ে ওর নিজেকে আর একটু ফুলালো ওকে এক একটা বড় চিলো না বাবা না বাবা কিন্তু অনেক দেরি হয়ে গেছিল ম্যাক্স পেট ফেটে গেছিল ওর শরীরের ক্ষমতার বাইরে ও নিজেকে ফোলাতে গিয়েছিল ওর বাচ্চারা সবাই শুধু কাঁদ ছিল সকলেরই মন খুব খারাপ ছিল मैक्स बंधुमारे कथा सुनते सबा निजे मत करो अन्न कारो मत हार चेष्टा करना